আমরা ইতিপূর্বে আলোচনা করতেছিলাম যে যে এবাদত গুলোতে শীর্ষ হয়ে থাকে বিশেষ করে যেগুলো অপ্রকাশ্য এবাদত সেগুলোর আলোচনা আমরা করে ফেলেছি এখন থেকে আলোচনা করবো এমন কিছু প্রকাশ্য বাদত রয়েছে যেগুলো चाय अथवा चाय क्षेत्र से आश्रय ग्रहण करो सम्पादन करते हैं कई क्षेत्र आल्ला जाबा दुआत प्रमाण स्थान प्रथम नंबर सूर गम्बर आयता आल्ला আরেকটি বিশেষ হাদিস রয়েছে যেটা হাদিস তিনি বলেন যে রসুল ইসলাম বলেছেন যে দোয়াটেই হচ্ছে এখানে সরাসরি বাদত হিসেবে ঘোষণা করেছেন এরপর তিনি এটা প্রমাণ হিসেবে আল্লাহান বলছেন যে তোমাদের প্রতিপালক বলছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো এবং পাশাপাশি আল্লাহ বলছেন যে যারা আমার এ বাদত করতে অস্বীকার করে অহংকার বশুত তারা অচিরে জাহান্নে লাঞ্ছিত হয়ে প্রবেশ করবে তাইলে এখানে এ বাদত বলতে সুতরাং এ বাদতকে দোয়াকে এ বাদত হিসেবে আল্লাহরিত করেছেন আর এটার ভিত্তিতে ইরসুইল আকরাম দোয়াকে এ বলেছেন তাইলে দোয়াটা এ বাদত এখান থেকে আমরা বুঝতে পারি এখন হচ্ছে দোয়ার অবস্থান শরীয়তির মধ্যে কি হ্যাঁ দোয়ার সরিয়ে বিশেষ অবস্থান রয়েছে প্রথম নম্বর আছে দোয়া এ বাদতের মধ্যে খুবই প্রিয় হ্যাঁ আল্লাহ রসুল একটি হাদিসের মধ্যে বলেন আল্লাহ আজ দোয়া যে আল্লাহর কাছে দোয়ার চাইতে কোনো সম্মানই বস্তু নেই তাহলে আল্লাহর কাছে দোয়াটাই সব সম্মানজনক হ্যাঁ এই কারণে বোঝা যায় এটা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় হম তৃতীয় নম্বর আছে দোয়ার মধ্যে একজন বান্দার তার যে আল্লাহ এবং সে আল্লাহ বিনয়ী হয়ে কোনো কিছু চাইতে পারে না সুতরাং এই সমস্ত কারণে দোয়ার অবস্থান শরীয়তের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অবস্থান আল্লাহ ছাড়া আর কাউর কাছে যদি দোয়া করা সেটা অবশ্যই শীতকে হবে কারণ কেউ যদি আল্লাহ ছাড়া কোন মৃত ব্যক্তিকে ডাকে অথবা কোন অনুপস্থিতি সেটা অবশ্যই সিরকে আকবর হয়ে যাবে এবং এটার প্রমাণ হচ্ছে আল্লাহর সুরাই একশো ছয় নম্বর তোমরা এমন কাউকে ডাকবে না যে তোমার লাভ ক্ষতি করতে পারে না যদি এরকম কাজ করে ফেলো তাই অবশ্যই তুমি জালিম এবং মর্শিক হিসাবে পরিগণিত হবে সুতরাং একজন মানুষ তাকে বলেছেন যে অন্য কাউকে না যে কার মালিক হচ্ছেন আল্লাহর শাহুতরাং আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না কারণ মসজিদের মধ্যেই সাধারণত সবচেয়ে বড় ভ্রষ্টতা এবং ক্ষতির কারণ কারণ একজন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে হম তাহলে এই যে অন্য যাকে সে ডাকলো আল্লাহ সারা সে তো কোনো মালিক নই مالک نہ وإذا حشر الناس كان لهم أعداء وكانوا بعبادتهم كافرين الله বলেন ওই ব্যক্তিদের চাইতে বড় দষ্ট আর কি হতে পারে যে ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ডাকে যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দেওয়ার কোনো যোগ্যতা রাখে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে তারা তারপরে ওখানে এবং তাদের যে ইবাদত করা হয়েছে আহ্বানের মাধ্যমে সেটা তারা অস্বীকার করে বসবে সুতরাং এত মধ্যে আল্লাহ ডাকতে কঠিন নিষেধ করেছেন এবং তিনি বলেছেন उक्त दुआर मध्य जल्लाह छाड़ा डाक से फेस्ता हम चाहे नबी हूं चाही हम चाह क्यों हम तरह चार बैशिष्ट क्या उल्लेख करल्ला छात्र তারা গাফেল কারণ তারা তো জানে না হ্যাঁ কে ডাকছে তাদেরকে তৃতীয় নম্বর আছে যে কেমতের দিবসে তারা যারা তাদেরকে ডাকছে তাদের সাথে শত্রুতা পোষণ করবে যে হ্যাঁ না তারা এই অস্বীকার করে আপনার এবং শত্রুতা পোষণ করবে তিন নম্বর হচ্ছে শত্রুতা পোষণ করবে যারা তাদেরকে ডাকছে তাদের প্রতি এবং চৌথ নম্বর আছে অস্বীকার করে বসবে তাই এই চারটা আপনার বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সুতরাং তারপরেও এগুলো জানার পরেও যে না ডাকে এবং এরকম ভাবে শত্রু বানা যাবে অস্বীকার করে বসবে এত সত্যেও কেউ যদি তাদেরকে ডেকে বসে তাইলে এর চাইতে ভ্রষ্ট আর কেউ হতে পারে না হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ভ্রষ্ট তার একটি কারণ হ্যাঁ ব্যাপার হচ্ছে যে যারা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকে অন্য रकार जानी हूँबा नोक अथवाओ हम तेर मालिक नहीं आल्लास्कार तर क्या छापान्न सतान्न नम्बर आये बोलें قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تقويلا أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن তারা কখনো তোমাদের কোন ক্ষতি দূর করতে পারবে না একবারে দূরও করতে পারবে না যে তোমাদের এই ক্ষতিকে তোমাদের থেকে সরিয়ে দিতে সরিয়ে দিকে ঘুরিয়ে দিবে সেটাও সক্ষম না একবার কমপ্লিট হচ্ছে যাদেরকে ডাক হয় তারা তো তার প্রতি পালকের নৈকুট অর্জনের চেষ্টা করে তারা প্রতিযোগিতা করে এই ব্যাপারে যে কে কত বেশি নৈকুটবর্তি হওয়া যায় এবং তারা তো আল্লাহর রহমত আশা করে আল্লাহর শাস্তিকে তারা ভয় পায় এবং বলছে ইন্দাবরকে কারণ আর আল্লাহর শাস্তিকে প্রতিপালকের শাস্তিকে ভয় পাওয়াই দরকার তাইলে এখানে বলা হচ্ছে যাদেরকে ডাকা হচ্ছে তারাই আল্লাহ নৈক প্রতিযোগিতা করে সুতরাং তুমি ওকে ডাকবে কেন তুমিও তার মতো আল্লাহকে ডাক मोर्शिका जैसे आल्ला डा प्रथम तरफ विपद दूर करते कम्पैन एवं सर एट जो बेपार अक्षम सेवा যে তাদের কোনো ক্ষমতা নেই দ্বিতীয় আয়তের মধ্যে জানিয়ে দেওয়া হচ্ছে ডাকে যাই তারা ফ্রেস অথবা নবী হোক নিকার হোক তারা নিজেই আল্লাহর নৈকুট অর্জনের প্রচেষ্টা চালায় এবং তারা প্রতিযোগিতা করে যে কিভাবে কত বেশি নাকামল করে আল্লাহর রহমত পাওয়া যায় এবং আল্লাহর আজাব থেকে বাঁচা যায় সুতরাং তাদের মতো হওয়া উচিত হ্যাঁ তাহলে মৌলিকভাবে আমাদের জানা হলো যে আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হয় তারা কোনো লাভ ক্ষতির মালিক নেই সুতরাং তাদেরকে ডেকে কোন ফায়দা নেই আরেকটি ব্যাপার হচ্ছে আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হয় হম এই যে আল্লাহ সালে অন্যকে ডাকা এটার মধ্যেই আপনার বেশি সিঁড়ি পাওয়া যায় হ্যাঁ মুর্শিকরা এটার মধ্যেই বেশি সিঁড়ি করেছে হ্যাঁ সিঁড়ি গুলোর মধ্যে এটাই সবচেয়ে বেশি সিঁড়ি জায়গা এই কারণে সমস্ত আমি জাতির সাথে এই ব্যাপারই ঝগড়া করেছে এবং তারা বলতে চাইছেন যে তোমরা এই ডাকা ডাকির ব্যাপারটাকে একমাত্র আল্লাহর জন্য করবে অন্য কাউকে ডাকতে পারবে না এবং তারা বলেছে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা এটা শিরকের পর্যায়ে পড়ে যে আল্লা সালের অন্যকে ডাকা যে সিটকে পর্যবেশিত হচ্ছে এটার অনেকগুলো কারণ আছে হ্যাঁ তার মধ্যে তিনটি কারণ আমরা উল্লেখ করছি এক নম্বর হচ্ছে কারণ আহ্বান করা দোয়া করা এটা হচ্ছে একবারে এবাদতের মূল মূল জিনিসটাই যে উলুহিয়তের যে বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে দোয়ার মাধ্যমে আল্লাহকে সাব্যস্ত করা কারণ ইলাহ মানে মাহবুদ আর হচ্ছে সর্বোত্তম কি সর্বোৎকৃষ্ট এবাদত সুতরাং এক আল্লাহর যে মাবুদ তিনি যে হম এবাদতের উপযুক্ত হ্যাঁ সেই এবাদত একটা বিশেষ বৈশিষ্ট্য অন্য কাউকে ডাকতেছেন অথবা তার ডাকতেছেন সেটা কখন ডাকে যখন অন্যান্য দিক থেকে তার আশা আর না থাকে মানে নৈরাশ্য যখন এসে যায় তখনই একজন তার ইলাহাকে ডাকে হ্যাঁ সুতরাং এটা হচ্ছে থেকে দৃষ্টি একবার হিদ দেয় মানে আল্লাহকে ডাকা সুতরাংতে হ্যাঁ অমুককে সে ধরেছে অমুকে ডাকা শুরু করেছে তাইলে এটা একটা একবার সর্বোত্তম তৌহিদ খাটি তৌহিদ এতে কোনো সন্দেহ নেই কারণ মানুষ কখন ডাকে যখন অন্য থেকে হ্যাঁ কত হয়ে যায় তখনই অন্যকে যদি এরকম ডাকে তাহলে বোঝা গেছে হ্যাঁ আল্লাহ ডাকে ফায়দা হবে না দেখে সে অন্যকে ডাকতে চেষ্টা করতেছে এই কারণে মর্শেকরা আপনার তাদের ইলাহকে এরকমভাবে ডাকত এবং আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন যে তাল্লাহ ইমকুন্না যে মোশেকরা তাদের ইলাকায় যে দুনিয়াতে দেখেছে এবং এটা যে ফায়দা দেয়নি কেমন দিবসে সেটা তাদের কাছে যখন প্রতিবাদ হবে তখন তারা জাহান নামে গিয়ে বলবে কি তাদেরকে উদ্দেশ্য করে তাল্লাহ ইনকুন্ন আলাহ ফির আলম মু আল্লাহর কসম আমরা তো সুস্পষ্ট ব্রষ্টতায় ছিলাম কেন কেন ইদ মুসব কুমির আলমিন কারণ আমরা তোমাদেরকে समता तुम्हारे दिए समय तुम्हारे स्थापित करा हम्म হ্যাঁ বিশেষ একটি শিখ এবং সেটাই বেশিরভাগ মানুষ করে থাকে এই জন্য আমাদেরকে সেখান থেকে ফিরে আসতে হবে আরেকটি কথা বলে শেষ করছি যে আপনার বিশেষ করে আল্লাহর কাছে যে জিনিসটা বেশি চাওয়া হয় সেটা হচ্ছে রিজিক এই রিজিকটা কিন্তু আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না সব চাইতে বিশেষ মানুষের প্রয়োজনই হচ্ছে রিজিক কারণ জীবন নির্বাহের জন্য রিজিকের প্রয়োজন হয় এই কারণে এই রিজিকটা আল্লাহর কাছে চাইতে হবে কারণ এই রিজিকটা তিনি দিতে পারেন আর কেউ দিতে পারেন না এই কারণে তার কাছে এটা একটা রিজিক চাওয়া এটা সুতরাং এটা একমাত্র তার কাছেই চাইতে হবে এবং এর মাধ্যমে তারই ইবাদত করতে হবে হ্যাঁ দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওস আল্লাহ ফলে যে তোমরা আল্লাহর কাছে রিজিক আল্লাহ বলেছেন যে সমস্ত করুণা আল্লাহর হাতে তিনি যাকে চান তাকে দেন এবং আল্লাহ হচ্ছে মহান করুণার মালিক সুতরাং তার কাছে আমাদেরকে চাইতে হবে এবং করোনা মধ্যে সর্বোৎকৃষ্ট করুণার যেটা মানুষ সব সময় তার প্রয়োজন সেটা হচ্ছে রিস্ক সুতরাং এই রিস্ককে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আমাদের এই আহ্বান যেটা বিশেষ টি সেটা যেন আল্লাহর জন্য আমরা নিবেদিত করতে পারি আর কারণ জন্য যেন না করি সেই টপিক আমাদেরকে দিয়ে দিন এ বলে শেষ করছি বা সাল্লিয়া মাহমুদ আলা